team network the solution for humanity <speaking in foreign language> রহমতলাত লা বাদা। সম্মানিত দর্শক শ্রোতা পিস টিভি বাংলার সামনে বিশ্বের বিভিন্ন কেন্দ্রবিন্দুতে অবস্থানরত যে সমস্ত ভাই বোন অপেক্ষমান রয়েছেন আমাদের আয়োজন উপভোগ করার জন্য তাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি धारा आयोजन प्रकृत शांति लाभ उपाय की पर्यायर आपरेश सामने तृत्य उपकरण तहसिनद सौंदर् बर्धन कारी अंलमूहर विवरण पेश कर पोशा परिच्छे पर एक मध्य अपन सामने उपहार दिए तो पोशा एम एक जिन जा शर स्त्री वृद्धि शर सौंद बर्धन कर मौलिक भाव शर कि सौंदर्षये जाए जीगो अवलम्बन कर ले शरीटा के सूंदर देखा जा शर सूंदर देखा जाारण कर ले शर सूंदर देखा एम कि विषय रोजा संगत कारण তাই শরীরকে অধিক সুন্দর করে গঠন করার ইসলাম অনুমোদিত বিষয়গুলোর অবতারণা করা এটা একটা সময়ের দাবি হিসাবে দাঁড়িয়ে যায় সে পর্যায়ে আমরা আলোচনা নিয়ে আসছি আলোচকবৃন্দের সঙ্গে প্রথমেই পরিচয় আছেন সঙ্গে শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন শেখ ইসলাম সেটাই মানুষের জন্য বিধিবিধান বা বিধিবদ্ধ করে দিয়েছে অবশ্যই আমাদেরকে একটি বিষয় সময় মনে রাখতে হবে ইসলাম যে বিষয়টাকে বৈধ করেছে সেটাই হলো মানুষের জন্য কল্যাণকর মানুষের জন্য সৌন্দর্যের বিষয় মানুষের জন্য উপকারী বিষয় আর ইসলাম যে বিষয়টাকে নিষিদ্ধ করেছে সেটা মানুষের চোখে যতই সুন্দর লাগুক না কেন উপকারী সেটি প্রকৃতপক্ষে মানুষের জন্য কল্যাণকর নয় এবং মানুষের জন্য সৌন্দর্যের বিষয়ও নয় নয় তো যে পোশাক সংক্রান্ত বিষয়ে গত দিনে আমরা আলোচনা করেছি আজকে আমরা বলতে চাই যে মানুষের যেগুলি নিজেকে সুন্দর করার জন্য ঘোষণ দিয়েছেন আল্লা সু হানা হুয়া তালা বা ইসলাম যেটাকে অনুমোদন দিয়েছে স্বীকৃতি দিয়েছে নারীদের সৌন্দর্য হচ্ছে তার মাথার লম্বা কেশ লম্বা চুল পুরুষের জন্য সৌন্দর্য দিয়েছেন আল্লা সু হানা হুয়া তালা তার মুখে সুন্দর দাঁড়িয়ে কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা সেই পাশ্চাত্যের কৃষ্টি কালচারে অনেকেই মগ্ন হয়ে পুরুষেরা তাদের এই সুন্দর একটি আবাদত সেটাও বর্জন করছে এবং তাদের এই সুন্দর সৌন্দর্যকেও তারা সেটিকেও কেটে ফেলছে যেটি কোনো মুসলিমের জন্য কমপক্ষে কখনো বৈধ হতে পারে না কারণ যেটি যদি ও খারির হাদিস আবদুল্লাহিন্দু তহমা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন খালিফু আল মুশ্রিকা ও আফু আল্লোহা মুশ্রিকদের বিরোধিতা করো আর তোমরা তোমাদের দাঁড়িকে পূর্ণ করো ছেড়ে দাও সুন্দর করো তাহলে আল্লাহ রসুল সাল্লা আলী হুসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করলেন একজন মুসলিমকে মুশ্রিকদের সাথে সাদৃশ্য স্থাপন নিষেধ করলেন যেটা আমরা সবাই এক বাক্যে বলবো। যা মুসলিমদের সাথে সাদৃশ্য স্থাপন করা মুসলিমের জন্য কখনো হালাল এটি হারাম সুতরাং যে আমরা এমন কিছু অঙ্গ ভিতর থেকে এমন কিছু জিনিস রেখে দিচ্ছি যা কাম্য নয় ইসলামের যেমন অনেকের নখ নারী পুরুষের লম্বা করে রাখছি আবার যেটা কাম্য ছেড়ে দেওয়ার দাড়ি এটা মুন্ডন করছি আবার এ সম্পর্কে কিছু বলেন যে শরীরের কোন কোন বিষয়াবলি যেটা আলহামদুলিল্লাহের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যা পরস্পর পুরুষ ও নারীর জন্য একান্ত জরুরি আবহাওয়ার রাজি আল্লাহ তাল বলেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন নবীগণের দশটি বৈশিষ্ট্য একেবারে আদম থেকে নিয়ে সকল নবী এসব বৈশিষ্ট্যগুলি পালন করেছেন যা প্রত্যেকটা মানুষের জন্য মুসলিমের জন্য পালন করা একান্ত জরুরি যেহেতু নবিরা ছিলেন সবচেয়ে উত্তম মানুষ তার সাথে আমাদের নারীরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমরা সময় বলছি তো এখানে রসুল সাল্লা সাল্লাম সিরিয়ালে প্রথমে যে কয়েকটা কথা এনেছেন তার এক নাম হচ্ছে কাসুসারেম কাটা উমার রাজিয়াল হজ সফরের ব্যক্তিগত আমল চেঁচে ফেলা ছোট করার কোনো সুযোগ নাই এটা একাধিক শব্দ দ্বারা প্রমাণিত আদেশ বাচক শব্দ কেউ বলে থাকেন বা বোঝার চেষ্টা করেন যে হয় এই ধরনের বিষয়গার হবো না কখনো ঠিক নয় এটা আল্লাহ রাসুলের আদেশ যে আদেশ আমি কতটুকু নেকি পাচ্ছি আর কতটুকু পাচ্ছি না এটা আমার ভাবার সুযোগ নেই সৌন্দর্যের পরিচয় ওই আদেশে আমাদের স্পষ্ট করে দিচ্ছে सुल नख कटे फिलते नारी पुरुष आल्ला रसुलर को नारुषर नख लम्बा थकते ये इसलमर वैशिष्ट सर्वर्धर्ध समय सर्वोर्ध समय चल्लिस दिन चल्लिस दिन बी नारो पुरुषा अनाथ फुले बेत बगल उठिए फेला सम्भवपर चेष्टा कर जो मल्ले पुरुष और नारी बगल लोम उठिए फेल ना पर भिन्न कथा तब धीरे धीरे धीरे धीरे चेष्टा कर सहज हो जाए हालाकोला अनाथ नीचे लोम परिष्कार নিচের লম পরিষ্কার করার ব্যাপারে আল্লাহ রসোলা হালাক মন্ডলের কথা বলেছেন মানুষের যার পক্ষে যেটা সম্ভব হবে পুরুষ হোক আর নারী হোক পুরুষ এবং নারীর জন্য ঊর্ধ্বের টাইম হলো চল্লিশ দিন এই চল্লিশ দিনের আগে আগেই তাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার পদক্ষেপ গ্রহণ করতে হবে যার পক্ষে যেটা জি যার পক্ষে যেটা সহজে সম্ভব তাকে সেই পদক্ষেপে এই পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করতে হবে অবশ্যই আমাদের দেশে একটা প্রথা আছে মহিলারা করে কোন এলাকাতে পুরুষেরা করে যে মানুষ মারা গেলে গোসল দেওয়ার পদক্ষেপ নেই মানুষ মারা গেছে তার শ্বাস বন্ধ হয়ে গেছে তারপর আর কোনো বিধান চলবে না অযুধিয়া গোসল গোসল করা যা গোসল করে দিতে হবে এখন গোপ খাটো করা যাবে না এখন নখ ছোট করা যাবে না এখন পরিষ্কার পরিচ্ছন্নতায় যাওয়া যাবে না এগুলো বিদাত আমল না যায় যে এগুলো আগেই নির্ধারিত সময়ে সময়ে যেভাবে সম্ভব হবে নারী নারীর দিয়ে পুরুষ পুরুষের দিয়ে বা ছেলে দিয়ে মেয়ে দিয়ে বৌমা দিয়ে বা নিজে এসব পরিষ্কার পরিচ্ছন্নতায় যেতে হবে আমরা দেখতে পায় যে বর্তমান সমাজে ওই যে কথা বলতে চাইছিলাম যে অতি আধুনিকতার নামে আজকে মেয়েরা তাদের করে চুল দিয়ে যে আল্লা রসুল ওইসব নারীদের প্রতি অভিশাপ করেছেন যারা নিজের শরীরে উল্কি করে মানে কিছু দাগ দিয়ে নেয় উলকি করা এমন কিছু মাধ্যমে পারে না এবং পরচলাকে গ্রহণ করতে পারে না এটা সৃষ্টির পরিবর্তন উলকি করে নেওয়া সৃষ্টির পরিবর্তন তেমন পরচলা গ্রহণ করা সৃষ্টির পরিবর্তন কোনো নারী তার চুলকে বেশি দেখানোর জন্য কোনো চুল মাথায় লাগাতে পারে না কোন পুরুষই তার মাথায় টাক পড়েছে সেই জন্য পরচুলা গ্রহণ করতে পারে না চিকিৎসার মাধ্যমে যদি চেষ্টা করতে পারে হলে হলো না হলে না হলো কিন্তু পরচলা গ্রহণ করতে পারে না এরপরে মোতারাম মেষাদ ভুর উঠিয়ে কোনো নারী চিকন করতে পারে না ঠিক যেমন ভাবে মাথার চুল তারা খাটো করতে পারে না সামনের চুল খাটো করতে পারে না পুরুষের মতো করতে পারে না কেন গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে তো বিরতির পালায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের পর্যায়ে আমাদের দকে আবারও উপস্থাপন করব বিরতির পরে ইনশাআল্লাহ ততক্ষণে আমাদের সাথেই থাকুনুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেন বাংলা সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলী অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলিহাসাল্লামের সন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथ देखू सोन्ना कल रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे देषे पी डायग डाय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 হাফেজুল্লাহ বিনাম্মদার হুসেন आलग, मान दिए चलम संसर्गे सम्मानित दूर पीस टी बांगलार अपेक्षमान श्रोता भाई बिरतर पला शेष हम आलोचकमंडली के आबो से दिखे आहवान जाना आलोचनार्जर तहसिनाथ इसलम जे समस्त सौंदर्य बर्धक विषय वलि के अनुमोदन करो अनुशील मध्यमेंते प्रकृत शांति लौकिक और परलौकिक जीवने से ही आलोचन जिशह जे कथा बोलें टे समान कर सदृश्य करा जाप्त क्योंकि जावे राजी अल्लाह तला अल्लाह रसोल जो एक सफर आसिलें तो मजिदि पहुँचार पूर्व बजे तुम्हारा सबाखे अपेक्षा करो तो जबे राजन बे आल्ला रसल विवाह करी जाची तक अल्लाह रसोल बना तुम्हरा एक अपेक्षा करो तबर पे तमता से मगिबाता हमें तरा परिष्कारच्छन्नतार क्ज अवलम्बन कर प्रस्तुति निबे माथार एलोमलो चूलि के তারা চির করে সুন্দর করে নিবে এ হাদিস খুব স্পষ্ট প্রমাণ করে আর একাধিক হাজে স্পষ্ট প্রমাণ করে যে তাদের মাথায় চুল থাকবে মাথায় চুল থাকবে এবং সেগুলো তারা পরিপাটি করে সুন্দর করে রাখবে এটা তাদের জন্য একটা সৌন্দর্য বৃদ্ধির কাজ তো মাথার চুল যেমন তারা ছোট করতে পারে না এভাবে পুরুষের সাদৃশ্য এসে যায় তেমনিভাবে তারা ভুরু এভাবে তুলে চিকন করতে পারে না এটা একেবারেই হারাম তেমনি ভাবে তারা কে ছিলে না এটাও তাদের জন্য হারাম সাজসজ্জা যেহেতু আমরা সৌন্দর্য বর্ধনের বিষয়গুলি আলোচনা করছি সাজসজ্জা গ্রহণের ক্ষেত্রেও নারী পুরুষের মাঝে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে নারীদের কতগুলি সাজসজ্জা গ্রহণের অনুমতি রয়েছে পুরুষদের জন্য আবার ভিন্ন কিছু অনুমতি রয়েছে যেমন ধরেন নারী যদি ঘরের বাইরে বের হয় তাহলে তার জন্য সুগন্ধি সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর পুরুষ ঘরের বাইরে বের হোক আর যেখানেই থাকুক তার জন্য সর্বাবস্থায় সুগন্ধি বৈধ ঠিক অনুরূপভাবে কিছু রঙে রঙিন করা সেটি নিজেকে সুসজ্জিত করার জন্য যদি রং ব্যবহার করে রং বলতে বলব আমরা এখানে মেহেদি রঙ তাহলে নারীদের জন্য এটিও বৈধ তারা হাতে ব্যবহার করুক শরীরের যে কোনো অঙ্গে ব্যবহার করুক মেহেদি রঙের হাতে পায়ের নখে ব্যবহার করুক সেটি তাদের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য তারা ব্যবহার করতে পারে পুরুষের ক্ষেত্রে তাদেরও জন্য মেহেদি রঙ ব্যবহার করার অনুমতি রয়েছে কিন্তু সেটা সীমাবদ্ধ পুরুষের কখনো হাতে পায়ে নখে মেহেদি ব্যবহার কখনো বৈধ নয় এটি নারীদের ভূষণ তোমরা সাদা যদি হয়ে যায় কারো দাড়ি মাথার চুল তাহলে সেটা কি করবে সেটাকে পরিবর্তন করবে মেহেদি রং দিয়ে তবে তাকে রং পরিবর্তন সাদা পরিবর্তন করতে গিয়ে যারা এই সৌন্দর্যের কথাই যখন আলোচিত হচ্ছে অধিক সৌন্দর্য প্রকাশ করার জন্য অনেকে এ পরিপক্ক বা সাদা দাড়িতে চুলকে যারা কালো রঙে রঞ্জিত করেন সে বিষয়ে আসলে মহাতারাম আমরা আগেও বলেছি ইসলাম সৌন্দর্যের অনুমতি দিয়েছে সাজসজ্জার অনুমতি দিয়েছে তবে এই সাজসজ্জা ও সৌন্দর্য নিজের খেয়াল খুশি মতো নয় সেই সাজসজ্জারও ও সৌন্দর্যেরও ইসলাম একটা সীমাবদ্ধ বিধান সেই সীমাবদ্ধতার ক্ষেত্রেই আমাদেরকে সাজসজ্জা গ্রহণ করতে হবে তো কোন পুরুষ বা কোনো নারী উভয়ের যদি মাথার চুল সাদা হয়ে যায় তাহলে সেটা উভয়ে মেহেদি রঙ দিয়ে পরিবর্তন করতে পারে এটি তার জন্য পারে শুধু নয় বরং নির্দেশ দেওয়া হয় নির্দেশ এসেছে এটাই করা উচিত জি করাটাই হলো নির্দেশ তার আর পুরুষ তার মুখের দি বা গোফ সেগুলো যদি সাদা হয়ে যায় তাহলে তিনিও মেহেদি ব্যবহার করে এবং তোমাদের সাদা পরিবর্তন করে অর্থাৎ বলতে তিনি অন্য হাদিসে বললেনা কালো থেকে তোমরা বিরত তাহলে কারো নিষিদ্ধ সেই কালো কখনো না আসমাদ বলছেন যে কাই আমি আয়েশাকে রাস্তের জন্য সাজালাম আবার আয়েশা রাজি নিজে বলছেন যে আমার মা আমাকে ডাক দিলেন আমরা খেলাচ্ছিলাম তো ডাক দিয়ে দিদি আমি আসলাম তো আমার মুখে হাতে কিছু ধুলাবলি লেগেছিল সেগুলো তিনি পরিষ্কার করে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা আনসারিদের মহিলা আমাকে সুন্দরী করে সাজালেন তিনি দুই জায়গাতে স্পষ্ট বলছেন যে আমাকে সুন্দরী করে সাজালেন কি দিয়ে সাজালেন এটা স্পষ্ট প্রমাণ হয়নি আবু দাবাদের এক বর্ণনায় এসেছে একজন মহিলা হাতে একটা পত্র দিলেন আল্লা পত্র নেওয়ার পরে বললেন আইয়াদ আমি আমরা পায়ের নখেও থাকবে আর পুরুষ মানে থাকবে না একটা কথা মনে হলো আপনার হাত যে শুনি আপনি বললেন আয়সা রাজিয়াল সাজালেন খুব সুন্দর কথা বললেন যেহেতু আজকে আমাদের সমাজে আমাদের সমাজে মেয়েদের সহযোগিতা অন্য হাদিসে এসেছে যে নারীর সৌন্দর্য হচ্ছে যা দেখা যায় গন্ধ পাওয়া যায় না আর পুরুষের সৌন্দর্য যা গন্ধ পাওয়া যায় দেখা যায় এই হাদিসের ভিত্তিতে सब वस्तुगुली नारी व्यवहार कर ले बैध वस्तु व्यवहार कर लेकर भलो लागे से तर स्वमर जो से पथ अवलम्बन करते ये कोई एतटुक नासिरुदीन आलवानी राहम एक आलोचना पेश कर आदाबुज बे को नारी नखे नईल पाल लगाते कपाले टीप देवा क्यों ना कपाले टीप दे हिंदू नारी वैशिष्ट्य भाव एस বললেন অনেক বন্ধের দেখা যায় যে তারা নখ খুব বড় রেখে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে চায় আসলে এটা তো মানুষ এবং অন্যান্য প্রাণীর মাঝে একটা পার্থক্য রয়েছে জি অন্যান্য প্রাণী যেগুলি নিজেরাই নিজেদের কেটে পরিষ্কার কথা এবং সেটা যেন তার একটা মানুষের পরিচয় হল না পশু পানির পরিচয় যেহেতু শেষ হয়েছে আমরা আরেকটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো যে অনেক মুসলিমকে দেখা যায় যেটি আমি বলতে চেয়েছিলাম বলে গেছি দাড়ির প্রসঙ্গের সময় দেখুন আজকে একজন মুসলিম হিসাবে রাসুল সাল আলী হুসাল্লামের অনুসরণ করে তার দাঁড়িয়ে রাখা উচিত কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি বিশেষ করে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান বলে দাবি করে থাকে সেই শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটির ছেলেরা যুবশ্রেণী তাদের মাঝে একটা দাড়ির ফ্যাশন শুরু হয়েছে কিন্তু কিন্তু তাদের দাড়ি কাকে অনুসরণ করে তাদের দাঁড়িয়ে হলো অনুসরণ করে সেই কোনো নায়ক গায়ক তাদের অনুসরণ করে সেই কাটিং এ তারা দাঁড়িয়ে রাখছে অথচ একজন মুসলিম হওয়া সত্ত্বে তার উচিত ছিল রাসুল সাল্লা ইসলামের অনুসরণ করে সে দাঁড়িয়ে রাখবে একেবারে ওই ধরনের সেই অমুসলিম নাস্তিক বাউল যেগুলি তাদের অনুসরণ করে মাথার পিছনের চুলগুলি ছেড়ে দিচ্ছে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ সাথে সাথে বাংলার সর্বশ্রেণীর শ্রোতা যারা দর্শক বিশ্বের বিভিন্ন কোণ থেকে আমাদের এই অনুষ্ঠান অবগত হচ্ছেন অবলোকন করছেন তাদের অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই আমাদের বিদায়ের পালা তবে আবারও সতর্ক করে দিচ্ছি যে ইসলাম তাহসিনাতের বিষয়গুলো এমনভাবে আরোপ করেছে যে সৌন্দর্য অবলম্বনের মাধ্যমে আমরা প্রকৃত শান্তি লাভ করতে সক্ষম হব ইনশাল্লাহ এ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণের আহ্বান জানিয়ে এখানেই এ পর্বের পরিসমাপ্তি করলাম অকুল হাদা। আস্তমিক অলিসা ইমসলমিন আসসালামুকুম ও রহমি الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله يا رب ربنا الله ربنا, الله ربنا الله ليس غير الله يا رب العباده امه الصحراء يا شعب الحدود ফিল করলে পানি বিশুদ্ধ হয় এই কথা বলেছেন ওয়াহুস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো ACCOUNT NUMBER জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি টাকা জন্য টাকা পাঠিয়ে পালন করে নিশ্চিত